আল্লাহুলিল্লা ওসালাত রহমানি আলামিন আর রহমান আজকে আমরা এই আয়াতি শিখব এর আগে আমরা শিখেছি আর রহমান মানে পরম করুন এই ধরনের শব্দ দ্বারা সাধারণত তীব্রতা বোঝানো হয় আর রাহিম যার অর্থ অসীম দয়ালু এই ধরনের শব্দ দ্বারা সাধারণত অবিরাম চলমানতা বা অবিচ্ছিন্নতা রহমা শব্দের অর্থ যত্ন দয়া করা অনুগ্রহ করা আল্লাহ বলেছেন আল্লাহ নিজের নীতির মধ্যে দয়াকে নির্ধারণ করেছেন তার দয়ার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোন বান্দার পাপি তার দেয়া তো অবার সুযোগ থেকে বড় নয় যখনই কোন ব্যক্তি সত্যিকারে তবা করে তখন তিনি তার এই রহমার নীতির কারণে সেই ব্যক্তিকে ক্ষমা করে আল্লাহর এই রহমার বহি প্রকাশ ঘটে কখনো কখনো ভালবাসা বা কোমলতার মাধ্যমে আবার কখনও দৃঢ়তা ও শাস্তির মাধ্যমে যেমন কোনো বান্দাকে তার কিছু পাপের জন্য এই দুনিয়াতে শাস্তি দেন যেন সে পাপ থেকে ফিরে আসে এই জীবনে চলার পথেই কোনও নিয়ামত পেলে সেটার জন্য আমাদেরকে কথা কাজ ও আচরণের মাধ্যমে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আবার কোনো পরীক্ষা বা বিপদে সম্মুখীন হলে আমরা ধৈর্য ধারণ করব একেবারে ভেঙ্গে পড়ব না মনে রাখব এই পৃথিবীটা তো আখিরাতের জন্য পরীক্ষা স্বরূপ আখিরাতের কথা বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে কেন চিন্তা করব আশেপাশে লক্ষ্য করলেই দেখবেন আপনার চেয়েও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অনেকেই যাচ্ছে এই পরিস্থিতি তো ক্ষণস্থায়ী আর আল্লাহ আল্লা সুভানতালা বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে পরে আপনি বুঝতে পারবেন যেটা আপনি পাননি হয়তোবা সেটা আপনার জন্য ভালোই ছিল না আল্লা সুবাহানতালা কার ওপর কখনো অন্যায় বা জুলম করেন না তিনি কাউকে কখনো মিথ্যা আশ্বাস দেন না তিনি কখনো মিথ্যা কথা বলেন না আমাদের পূর্ণ আছে নাকি অর্ধেক ফাঁকা আছে এই প্রশ্নটির উত্তর আপনি কিভাবে দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি কেমন সেক্ষেত্রে আমাদের পজিটিভ থিঙ্কিং হচ্ছে আল্লাহর দেয়া অনুগ্রহের সুক্রিয় আদায় করলে আরো প্রাপ্তির পথ খুলে যায় কোন কিছু না পেলে এর বিনিময়ে যদি ধৈর্য ধারণ করি তাহলে অনেক সোয়াব পাওয়া যায় সুতরাং গ্লাস পুরো ভর্তি বা পুরোটা খালি যে অবস্থায় পায় না কেন সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখব তাহলে আমাদের পাঁচ নম্বর অভ্যাস হবে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করা এতে আপনি পাবেন অন্তরের শান্তি সাফল্য ভালো ইমান সুখ আত্মতুষ্টি এবং আল্লাহর ভালোবাসা আমাদের জীবনে সবকিছুর মধ্যে তার দয়ার ছাপ রয়েছে এই দুনিয়া অবিশ্বাসীদেরকেও তিনি রিজিক দেন কিন্তু কিভাবে আল্লাহ রহমা পেতে পারি নবী সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দয়া করে না সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দয়া ও করুণা পাবে না তিনি আরও বলেছেন দুনিয়া বাসীদের উপর দয়া দেখালে তিনি আর রহমান আমাদের প্রতি দয়া করবেন তাহলে আমাদের ছয় নাম্বারও অভ্যাস হবে সবার প্রতি ভালবাসা দিয়ে দয়াসুলভ আচরণ করব তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা